ধন জীবনযৌবন রাজিনীতমুক্ষণ না সরব ব্রহ্মকথা সকল বিফল ভজ গোদ্রুমক গুঞ্জী ভজ গোদ্রুমক রঞ্জীবিধু ভজগোদ্রুমক গুঞ্জী শিশি লভক্তি সিদ্ধান্ত सरस्वती गोस्वी ठाकुर जो अप्राकृत कमदेवर सेवा ना कर को प्रकृत कम जाना अप्राकृत जगते जे चिन्मय कमदेव आप्राकृत कमदेवर सेवा जत पर्तना करते पर ततक्षण तो पर्त दुर्गन्ध दूषित प्रकृत क्राम के झेटा मेरिए ताड़िए बड़ा कोकम निसतारे कोई श्रीमद भागवत महाप्राण यह सब कथा निर्णय कर सवधान कर प्रकृत अभिनिवेश थालीन अवस्थाय अप्राकृत जगतर गुरु वैष्णव सेवा এটা গ্যাজাখুরিকতা হয় না কখনো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রহুপাত একদা ভক্তিবিজয় ভবনে তিনি ভজনরত অবস্থায় ছিলেন ঠিক সকালবেলা অরুণোদয়ের পূর্বে যখন আরতি শুরু হবে তখন প্রভুপাত সেই ভক্তিবিজয় ভবন থেকে ছুটে চলে এলেন গোবিন্দ মন্দিরে গোবিন্দ মন্দিরে এসে সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকলেন মন্দিরে ভেতরে ঢুকে শ্রী গৌরাঙ্গ এক একটুখানি চাগিয়ে তার ভেতর থেকে অনেকগুলো চিঠি করলেন অনেকগুলো চিঠি সেই চিঠিগুলো জনগণকে দেখালেন এই চিঠি আর পূজারীকে বললে এক্ষুনি বেরিয়ে যাও আউট এক্ষুনি বেড়েই চলে যাও এখানে থাকার কোনো প্রসঙ্গ নেই গুরু বৈষ্ণব নিষ্ঠুর নয় আপনাদের ভ্রান্ত ধারণা হতে পারে গুরু বৈষ্ণব নিষ্ঠুর কঠোর কথা বলে কিন্তু আপনারা যদি জানতেন গুরু বৈষ্ণবের হৃদয়ে কী আছে তাহলে আপনারা এই ধরনের অভিযোগ তুলতেন না আমি বিগত কদিনে আলোচনা করেছিলাম সরসুই ঠাকুর বলতেন একটা বদ্ধজীবকে এ মায়ামেহর কারাগার থেকে বার করে ভগবৎচরণ নিয়ে যাওয়া আমি জানি অসম্ভব মায়ামোহর এই কারাগার থেকে বার করে তাদের দূষিত চরিত্র স্বভাব তাদেরকে ভগবানের চরণে নিয়ে যাওয়া এটা অসম্ভব সম্ভব নয় তথাপি আমরা গুরুবর্গের আদেশে প্রভুপাদের আদেশে এই অসম্ভবকে স্বাধীন করার জন্যই রক্ত তুলে কিছু সত্যি কথা আলোচনা করছিলাম জলি পপুলারিটি অর্জন করার চেষ্টা করতাম যে অর্থাৎ জনগণের বাহবা তাহলে কোটি কোটি টাকা নিয়ে আসা যেত সেটা রুচি নাই অকৈত সত্য কথা কেউ গ্রহণ করতে চাইছে না দেখে আমি বড় মর্মা হতো কিন্তু পৌপাদের কথা দেখে আবার হৃদয়তে আশা বাঁধছে বলেছেন অপ্রাকৃত জগতের রূপ রঘুনাথের কথা কেউ গ্রহণ করছে না জেনে কোনো গ্রাহক নেই জেনে আপনারা কিন্তু নিরা হবেন না অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে চিৎকার করে আপনার রূপ রঘুনাথের কথা কীর্তন করুন কোনো না কোনো সময় কোনো উপযুক্ত ব্যক্তি থাকবেন যিনি এই বিষয়ে অরণ্যেতে কাঁদছেন তিনি সত্য জানতে চাইছেন হয়তো তার বিশাল উপকার হয়ে যাব আমরা আশা করতে পারি না যে এই কোটি কোটি জনসাধারণ সবাই ভগবানের যে এক্ষুনি চলে যাবে এটা আমরা আশা করি না কিন্তু যারা বাস্তবিক ভাগবত কথা শ্রবণ করতে বসেছেন ता शोन करारृदय के अवश्य निर्मल करते सक्षम हबें जी वास्तव श्रोवन करें आदि शोबन करार बहाना नहीं बसें तेर कि एक कथा भलोक जिने रखें जन्मदर्श श्लोक के आरम्भ कर नवम पर नवम स्कंद पर्त की अवस्था होते সমস্ত সমস্তগুলো অন্যায় ব্যতিরিক মুখে আলোচনা করে আমাদেরকে কৃষ্ণের রাজ্যতে কৃষ্ণের অপ্রাকৃত চিন্ময় লীলাতে প্রবেশ অধিকার দান করবার চেষ্টা করছে নবম স্কন্ধ পর্যন্ত এই সমস্ত আলোচনা বড় অদ্ভুত আলোচনা যতক্ষণ পর্যন্ত নবম স্কন্ধ পর্যন্ত আমাদের হজম না হবে ততক্ষণ পর্যন্ত দশম স্কন্ধে প্রবেশ অধিকার হবে না কোনোরকমভাবেই সম্ভব নয় ভগবানের অপ্রাকৃত কামদেবের এইসব লীলা দেখে মানুষ নিজের ভেতরে যে প্যাসিভ কাম আছে লুক্কায়িত দুর্গন্ধ কাম আছে সেটাকে সাপোর্ট করিয়ে নিয়ে ব্যবিচার করবে গোপনে আমরা সেই সমস্ত অনুমোদন করব না তাতে যদি নিঃসঙ্গ আমাকে জঙ্গলে থাকতে হয় তাহলেও আমি রাজি আছি এইসব মহারাজা জানেন আমি নিঃসঙ্গ থাকতে পারার কোনো অসুবিধা নেই গুরুবর্গের সঙ্গ করব কিন্তু যদি আপনারা সহযোগিতা করেন তাহলে এই কথা আপনাদের হৃদয়ত ঢুকুক আপনারা নিজের জীবনে স্বভাব চরিত্রে সব নিয়ে আসুন এবং অ্যাপ্লাইড ফর্মে ভাগবতী মহাপুরাণকে দেখবার চেষ্টা করুন আলোচনা করে শুধু থিওরিটিক্যালি নয় প্র্যাকটিক্যালি এই সমস্ত করা দরকার ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত কঠোর শাসন করতেন আমাদের এই সমস্ত যত বদ্ধজীব আছে জগতে সেগুলোকে বহুপাত বলেছেন এরাস অফ কালাকৃষ্ণদাসের রিপ্রেজেন্টেটিভ এরা সবাই একজন একজন কালাকৃষ্ণ জানিয়েছেন যত জগতে বদ্ধজীবী আছে সব কালা কৃষ্ণ দাসের প্রতীক সব একজন করে কালাকৃষ্ণ দাস তাদেরকে শ্রী চৈতন্য মহাপ্রভু চুল ধরে মায়া থেকে আনতে চাইছেন ভগবান সম্মুখে রয়েছে তার সত্য মায়া ধরছে যেখানে আমি চিৎকার করে অপ্রাগত জগতের কথা কীর্তন করার চেষ্টা করছি সেখানে যদি আপনারা অনুভব না করেন তাহলে বড়ই দুঃখের ব্যাপার আমি এখানে নাটক করতে বসিনি লোক প্রতিষ্ঠা অর্জন করতে চাইলে আমি বিভিন্ন হারমোনিয়াম কীর্তন চরণে তেল মাখাবার জন্য আমি কোনোদিন করি নাই এই সমস্ত কালাকৃষ্ণদাসের অবস্থাটা আমাদের খেয়াল রাখা দরকার কালাকৃষ্ণদাস সাক্ষাৎ ভগবান উপস্থিত রয়েছেন চৈতন্য চন্দ্র পড়ার পর অখিলেশ্বর সেখান থেকে তাকে ছাড়িয়ে চলে গেলেন তিনি কোথায় ভট্টতারীর সঙ্গে শ্রী চৈতন্য মহাপু তাকে সেখান থেকে চুল ধরে নিয়ে এলেন নিয়ে এসে তাকে নীলাচল ধে এনে বললেন দূর করিয়া বা যা যেখানে খুশি চলে যা আমি এখান থেকে এনেছিলাম এখান থেকে ভজন রাজ্যের ব্যাপার অত্যন্ত গুরু রহস্য সামান্য সামান্য বিষয়গুলো লোকের অনুভবের বিষয় হয় না गभर कथा आलोचना करा जाए आलोचना प्रसंगे देखे कल के देखे अम्बरीश महाराज जीवन चरित्र अम्बरीश महाराजे आदर्श अम्बरीश महाराज शिक्षा सरबे अम्बरीश महाराज जीवन शिक्षा जो नाई ग्रहण कर लें भगवत पद बीथा हो गल দশম স্কন্দে তো প্রবেশ অধিকার অত্যন্ত কঠিন বহুপাদের অত্যন্ত কঠোর শাসন আছে তথাপি গুরুবৈষ্ণবের আশীর্বাদ নিয়ে চেষ্টা করবো এমনভাবে আলোচনা সেটা পূর্বেও অনেক স্থানে হয়েছিল যাতে কাউর হৃদয়ে বিন্দুমাত্র কামের কোনো প্রসঙ্গই না আছে। বাস্তবিক পক্ষে নবম স্কন্ধ পর্যন্ত আলোচনা করেছেন সুখদেব গোস্বামী করে সেখানে আমরা দেখেছি তিনি বন্ধ করে দিয়েছিলেন আলোচনা সুখদেব গোস্বাই বলছেন কি হলো গুরুদেব বলুন সুখদেব গোস্বাই বলছেন তুমি এতদিন বসে বসে এখানে হরিথা শুনছ না স্নান না আহার একেবারে সমানে হরিকথা শুনছেন অনর্গল কোন নন স্টপ হরিকথা কোন বিরাম নেই বর্তমান যুগে যে ভাগবত সপ্তাহ হয় সেই ভাগবত সপ্তাহের কোন বাস্তবিক গুরুত্ব থাকে না কারণ তারা বিভিন্ন অভিলাস নিয়ে যদি ভাগবত কথা বলেন ছিল যুবগোশ্রীবাদ সন্দর্ভতে প্রথমেই নিষেধ করে দিয়েছেন কিন্তু মূর্খ জগৎবাসী সেই সব কথা বোঝেন না যারা ভক্তিরাজ্যে আমার মতো নাম লিখিয়েছেন তারাও এইসব কথাগুলোকে ইগনোর করে যাচ্ছেন আমি আপনাদের কাছে বড় সাধু হতে চাই না এই এত বড় কঠোর কথাগুলো বলতে চাইছি যুবগোস্রীবাদ বলেছেন वक्ता सराग नीराग दिविध भवे वक्ता सराग हमें सराग वक्ता के कख को व्यशासने बसते देना उचित नये जार हृदय विभिन्न कमना बसना अर्थकी नहीं हरिकता बोन विभिन्न कारण निजे जीवन उपार्जन एक भेव नहीं हरिकथा सेक्तिगण के व्यसासन देवार कथा निषेध कर दिए जीव गोष्प এমনকি প্রাণ যদি বিপন্ন হয় তখনই বল্লবাচার্যজি বলেছেন যদি প্রাণ সংশয় উপস্থিত হয় তখনই ভাগবতী মহাপুরাণকে কোনো অর্থনৈতিক কারণে ব্যবহার করতে পারবে না প্রাণ সংশয় আমি চলে যাব আমার কিছু করার নেই তথাপি ভাগবতকে নিয়ে কোনো অর্থনৈতিক কোনো প্রসঙ্গ জড়া চলবে না এরকমই একটা বিশুদ্ধ প্রসঙ্গ আপনারা শুনতে পাই আমার তো লজ্জা করে এই হরি এই ভাগবত কথা বলতে গিয়ে আমার নিজের লজ্জায় মরে যায় আমি কি বলবো কাকে বলব নির্মাশ সাধু অমৃত এটা এটা হচ্ছে প্রাণ রক্ষা করার উপায় স্বরূপ ভাগবতী মহাপুরাণ যদি সাধুদেরকে গোপনে দেখেন তারা কিভাবে গোপনেতে ভাগবতকে জড়িয়ে ধরে আদর করে অসুবিসর্জন দেয় তাহলে বুঝবেন শ্রীমাদ ভাগবতী সাক্ষাৎকৃষ্ণ এ বাহি তিনি কৃষ্ণই নন্দনন্দন কৃষ্ণ এই রূপে আমার বিরাজিত হয়েছেন কিপা করবার জন্য এটা এটা কোনো গ্রন্থ নয় শপ্তব্রহ্ম এর মধ্যে শব্দব্রহ্মের প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা বিষয় আমার হৃদয়ে সে জায়গা হবে তবেই সেটাকে বলে ভাগবত কথা যার জন্য আমাদেরকে সাবধান করে দিয়েছেন गुरुवर्ग से पढ़े शास्त्रे अहम बैंक अहम व्यक्ति सुकृत्य व्यसदेवजी महाराज व्यसदेवजी महाराज स्वयं भागवत जी जार हृदय उदित हल व्यस्य न्यत्ती जानते ना जानते अहम व्यक्ति सुक व्यक्ति এই কথা কি মানে হলো মহারাজ এর মানে আমরা বুঝলাম না বড় ভয়ঙ্কর কথা ইভলিউশন আনবে বলল না এর মধ্যে কোন এরকম কোন প্রসঙ্গ তিনি জোর দিয়ে বলছেন না ব্যাসদেব গোস্বামী সমস্ত কথার অমৃতগুলোকে আস্বাদন করেছে এই কথা গ্যারেন্টি দিচ্ছেন না কেন বলছে এর মধ্যে একটা সূক্ষ্ম দর্শন আছে যে যিনি পাচক ঠাকুর যিনি রান্না করেন রান্না করে থাকে যদি বলা কেমন হয়েছে তিনি বললেন আমি তো বলতে যিনি টেস্ট করবেন তিনি জানেন ওই জন্য ভগবান ব্যাসদেব হচ্ছেন শক্তাবেশ অবতার যে কথা প্রসঙ্গে আমি উল্লেখ করেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ কেন জানতে পারছেন না রাধা রানীর ভাবটা কি রাধারানী যে অমৃত আশ্বাসন করছেন সেই জন্য তাকে আবার সেই বিষয় বিগ্রহ থেকে আশ্রয় বিগ্রহ তো বললো মাইন্ডেড এখানে সব সূক্ষ্ম সিদ্ধান্ত ব্যাসদেব করছেন শক্তাবেশ অবতার স্বয়ং ওই জন্যে এই কথা বলা হয়েছে তিনি তো স্বয়ং এটা করলেন কিন্তু এর মানে এই না ব্যাসদেবজীকে অপমান করা হল এর মানে আপনাদের কাছে রহস্যটাকে খোলা হল কত গুপ্ত কথা কত রহস্যময় বিষয়ে ভাগবতী মহাপুরাণ এটা অনুভব করে আপনারা আলোচনা করলে শ্রবণ করলে আমার মনে হয় আপনাদের চরম মঙ্গল হবেই হবেই হবেই হবে তিন সত্য করে বললাম যার কানে একবার এইসব কথা किंचुत प्रविष्ट भाई कथा आलोचना कथा कख विफले जाए ना कार हृदय देखे कल के अम्बरीश महाराजे अपूर्व भक्त प्रसंग कई कृहस्थ के ब्रस्थ के सन्यासी क्या कीवस्था रही भक्तर जो अवस्था বোঝা সম্ভব হয় না কারণ কি ভক্তি হলো স্বরূপের বৃত্তি এ কথা আমরা আলোচনা করেছিলাম আপনাদের চোখের সামনে আমি আলোচনা করে প্রমাণ করেছিলাম যে বৃত্তা সুরকে বাইরের দৃষ্টিতে অসুরজনী প্রাপ্ত হতে দেখছেন আপনারা কিন্তু অন্তর্দৃষ্টিতেই যখন আলোচনা করছেন ইন্দ্র অবাক হয়ে বলছেন হে অসুর তুমি তো অসুরজনিতে রয়েছ তুমি কি করে এরকম যখন তুমি মহাপুরুষের भावप्रप्त हो महापुरुष बोला तुम्हें तुम्हारे भाव देखिए तो महापुरुषर भ्यागर महापुरुष तुम्हार यथा स्वर्गरज इंद्र अबाकोले तक सिद्धानी की आलोचना कर भक्ति हलो स्वरूप बृत्ति महिला के দেখে তাদেরকে আপনারা ঘৃণ্ণা করতে পারবেন না ব্রহ্মচারী সন্ন্যাসী তার মানে আমি কথা বলছি না মহিলাগণের সঙ্গে আপনি অনর্গল কথা বলুন তাদের সঙ্গে যাবৎ অর্থ প্রয়োজন যতটুকু প্রয়োজন নয় ততটুকু সম্বন্ধ ব্রহ্মচারী সন্ন্যাসী রাখবেন তানালে নাহলে চৈতন্য মহাপু অত্যন্ত ক্ষুব্ধ হবেন আমি কথা আলোচনা করেছিলাম যদি প্রণয়ে রাখিতে চাও গৌরাঙ্গে সনে ছোট হরিদাসের কথা থাকে যেন মনে আমি কিছুই অন্যায় করিনি তথাপি এর মধ্যে অন্যায় চলে আসতে পারে আমাদের ভগবত রাজ্য অগ্রসর হওয়ার কথা আমাদের গুরুবর্গ জানিয়েছেন চৈতন্য মহাপুর কঠোর শিক্ষা এগুলো কঠোর বলে মনে হলো এগুলোই অমৃত প্রাপ্তির একমাত্র পথ নিষ্কিন চনস্ব ভগবত ভজন উন্মুখস্ব হা হন্ত বিষ ভক্ষণত বি অসাধু কে বলেছেন চৈতন্য মহাপুর চৈতন্য মহাপুর কথা বলছেন কি বলছেন যারা নিস্কিনচন। जँ भगवान छड़ा को गति नहीं जरा जीवन निर्णय रेखे जारा मन कर बैलेंसा जाने धनी व्यक्ति श्रद्धा करके बाँचबें तर द्वारा भगव हमें भगवत हजन हमें जिन्हें जीवर लालस इति धाई छुटबें कृष्णदर परण कृष्णा ही पाए जीवहर लालस्यूति धाय कृष्णदर परायण कृष्णा ही पाय মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান জীবের কৃপায় কইল কৃষ্ণ এই যে ভাগবত পুরাণ আদি কৃষ্ণ উদয় করেছেন এগুলো সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনে সাধু করে তারা চলে চলে যাবে আমার আসবে। এত বড় প্রসঙ্গে এটা ওই জন্য চৈতন্য মহাপ আমি আলোচনা করবো যদি সময় পাই সায়কালীন অধিবেশনে সেখানে বলছেন নিষ্কিঞ্চনস্ব ভগবত ভজন উন্মুখস্ব পারং পরং ভব মিশরস্থ যারা এই ভেবসাগর পার হয়ে যেতে চায় তাদের ক্ষেত্রে বলেছেন বিষয়ী সঙ্গ স্ত্রী সঙ্গ যোশীর সঙ্গ এগুলো একদম সর্বতভাবে বিবর্জিত যোশীত কথাটার ব্যাখ্যা শুদ্ধ গৌরী ও ছাড়া বাইরে সম্প্রদায় অন্য সম্প্রদায় জানেন না সে কথা বলেছিলাম যোশাহত্তে ভোগ্যবুদ্ধি যে বস্তুতে যে টাকার প্রতি আমার লোভ থাকে ওটা একটা যোশীর সঙ্গ হয়ে যাবে আমার অনর্গল টাকার বৃষ্টি হয় গুরু বৈষ্ণবের সামনে তারা ফিরেও তাকায় না এগুলো তুলে রাখ এগুলো তুলে রাখ ভগবানের সেবা লাগিয়ে দিবি ওই সেবায় লাগা গন্ত ছাপিয়ে দে ওখানে ওই সব নিষ্কিঞ্জন বৈষ্ণবরা থাকে এদের সেবা কর এই সব কথা বলছেন যা ধামের সেবা কর দে ধামের মধ্যে ওই জায়গা কোটি কোটি টাকা আসছে সেগুলো কুণ্ড সংস্কার করো বিভিন্ন রকম জায়গাগুলো সংস্কার করো সেগুলো না করে সব ব্যাংকে জমা করে রেখে ওই টাকায় গলা টুপে মারবে যে সব। গলা টিপে সেগুলো মারবে ওই টাকা ছাড়বে না বিভিন্ন লোকের কামনা বাসনা সমস্ত অর্থ এগুলো আমার এক পয়সা আমার নেওয়ার কোনো অধিকার নেই এক পয়সা আমি খেতে পারবো না আমি মাধুকুরি ভিক্ষি খেয়ে এসছি ওই মাধুকুরি ভিক্ষি খাবো তোমাদের টাকা আমি খাবো না যদি কেউ কিছু দেয় ঠিক আছে ভগবানের সেবা লাগব মাতা সেবা লাগিয়ে দাও গ্রন্থ সেবা লাগিয়ে দাও হাজার হাজার গ্রন্থ প্রচুর গ্রন্থ ছাপা হচ্ছে করো এসব দামে সেবা করো এ হল বাঁচবার যে বস্তুতে লোকের আসক্তি আছে মনোনিবেশ হয়ে যাচ্ছে ওঠেই তার প্রকৃতি যশীর সঙ্গে হয়ে যাবে কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা যোশী এইসব কথা পহুপাত ছাড়া জগতের কোনো আচার্য জানানি। পৌপাদের মতো আচার্য তিনি আমাদেরকে বাঁচিয়ে গেছেন যাদের কপাল প্রচুর ভালো তারা এই জন্মেই সিদ্ধি লাভ করে বেরিয়ে যান আর পাবেন না এই সুযোগ বহুপাদের মতো ব্যক্তিত্ব আর হবে না তিনি বুঝিয়ে বলেছেন দেখো এর দেখা যাচ্ছে কামিনীর প্রতি কোন লোভ নেই এটা কামিনী যোশী গেছে কিন্তু কাঞ্চন আছে টাকা পয়সার প্রতি লোভ আছে গেল সপ আমা বলে টাকা পয়সার প্রতিও লোভ চলে গেছে তারপরে প্রতিষ্ঠা যোশী আছে এ প্রতিষ্ঠা ভালো আছে আমার বড় বড় মালা দিক আমার নাম হোক এটা মেরে ফেলবে প্রতিষ্ঠা মিমের দিন কে বলেছেন রঘুনাথ দাস গোস্বামী প্রতিষ্ঠা আসা ধৃষ্টাকে বলে যে সপরি কুকুর বানিয়ে কুকুর রান্না করে খায় এক একটা জাতি আছে তারা মনুষ্য জাতি কত রকম সেই সময় কৃষ্ণদাস কবিরাজ্বী বর্ণনা করছেন কত সুন্দরভাবে চৈতন্য চৈতন্য বর্ণনা করছেন জলচর স্থলচত তার মধ্যে মানুষ জাতি অত অল্পতর তার মধ্যে বুদ্ধ পুলিন্দ সবর এইসব আছে তার মধ্যে भाग कर वेद अब मुखे मान बेदा बेद, बेद निषिद्ध कर्म कर धर्म नहीं ग देखी विचार करते करते कृष्ण भक्त पवाई जाबा कृष्ण भक्त कथायत रेयर केस ए रकम धरण एक दुष्प्राप्य जिनिस अमृत के प्राप्त करवार सहस नहीं घर दौर ऐड़े एसिस्ट এখানে এসে যদি কামিনী কাঞ্চন প্রতিষ্ঠায় ডুবে যায় তাহলে আমাদেরকে ভগবান কোনোদিনই ক্ষমা করবেন না কোনোদিন ভগবান বলবেন তোমাকে ক্ষমা করা যাবে না কেন তুমি তো এগুলো ছেড়ে এসছো লক্ষ্যে দেখিয়ে ছাড়ি সেই জন্য সেই সব সেগ্রিগেশন ভাগ করে করে কৃষ্ণনাথ কবির রাজোস্বামী দেখিয়েছেন যিনি কৃষ্ণ ভক্ত হবেন তিনি নিষ্কাম তার কিরকম এক্সিলেন্ট অবস্থা কৃষ্ণ ভক্ত নিষ্কাম अतएव शांत भुक्ति मुक्ति सिद्धिकामी सकल अशांत भुक्ति मुक्ति सिद्धिकामी सकल अशांत कृष्ण भक्त निष्काम अतएव शांत तेल देखल धृष्टा सपच रमणी जेटा प्रपातर एन ये प्रतिष्ठा जोशित धरे जगतर लोक सब हिरण्यकुशीबुर मत আমার হৃদয় হিরণ্যকশি লুকিয়ে রয়েছে হিরণ্য আর কশিবু মানে যে কামিনী শয্যা আরাম তাহলে কামিনীকাঞ্জ হিরণ্যকশিবু আমার হৃদয় লুকিয়ে রয়েছে সেইগুলোকে নৃসিংহদেবকে কিপা করে ওগুলোকে নাশ করতে হবে তাহলে কোনোদিন ভক্তি রাজ্যে বিন্দুমাত্র অস অগ্রসর হওয়া যাবে না আর সৎসঙ্গ অসৎসঙ্গ সম্বন্ধে এত অ্যাকিউর বিচার আছে সেটা বলতে গেলে লোকে পাগলি হয়ে যাবে শুনবে না পারবে না গ্রহণ করতে আমি অনেক সবাই চিৎকার করে বলেছি বিদ্যুৎ সমাজে যতক্ষণ পর্যন্ত অধ্যয় জ্ঞান পরিপূর্ণ রূপে আমি প্রতিষ্ঠিত না হতে পারব ততক্ষণ পর্যন্ত আমার কোনো অধিকার হবে না ভগবত্বাজে প্রবেশ অধিকার হওয়া মুশকিল হয়ে যাবে জ্ঞান তত্ত্বে আর্ধেক প্রতিষ্ঠিত হয়েছি আমি এখন সেবা করছি বিভিন্ন রকম ভগবানের গুরুদেবের হয় না এগুলো আত আতকছা সেবা দীক্ষা দিতে বসেছি হবে না शब्दोत्तम भगवान नित्य सम्बन्ध अद्वय ज्ञान तत्वर मध्य निजे निजेके संश्लिष्ट करते नार्तविक प्रीति बोले कथा को जगते उदित होना अपन जीवने ओ घुरे फिर दुर्गन्ध दूषित प्रीति प्रीति निषिद्ध से प्रीति उदय अद्व्यय ज्ञान तत्वर मध्य जत निजे सम्पूर्ण भाव संश्लिष्ट करते ना पार्बे जगते द्वित को वस्तु ना एक कृष्ण छाड़ा कोथाथ कामी एलो क्या कांचन एलो कोथाषा एलो अपन कि बोलें सब पागलर मत शुद्ध गुरु बैष्वे विचार तर पार्टी भगवत राज्य प्रवेश करते ही कथा के दायहीन भाषा आलोचना करते बाकी दुरबल जीवर को क्षमता नाई যাদেরকে কাজেই এই শুদ্ধ আচরণ বজায় রাখা খুব কঠিন এমনকি সাধুগ্রু বৈষ্ণম নিজে সপাকে রান্না করে খান কাউ যদি চিত্রবৃত্তি খারাপ হয় সেদিন সঙ্গে সঙ্গে তিনি বুঝে যাবেন ভজন করতে করতে আজকে আমার চিত্তবৃত্তি খারাপ হলো কেন ভজন হচ্ছে না সেরকম বুঝতে পারবেন সঙ্গে সঙ্গে যাদের কিছু একটা গণ্ডগোল হয়েছে ওই জন্য শুদ্ধ আচরণশীল সাধুরা বেশিরভাগই নিজে সপাকে রান্না করেন কিংবা বিশ্বস্ত কোনো ভালো সাধু তিনি যদি আচরণশীল হন ঠিক আছে কেন তাদের তো সবসময় সেবা সেবা ছাড়া রান্না করাটা কতক্ষণ তারা কী বাঁকাবেন একটা সাহা অন্য করতে কতক্ষণ লাগবে বিশেষ করে এখনকার যেতে আরও সুবিধে রান্নার শুদ্ধতা নিবেদনের শুদ্ধতা ভগবত মন্দিরে এই বিগ্রহ আদৌ কোনো মহাপুরুষ প্রতিষ্ঠা করেছে কিনা অনেক বিষয়ের মধ্যে জড়িত কেঁচো করতে বের হবে। তথাপি ভালো ছাবের হলেও ভয় পেয়ে আমরা যদি সংশোধন হই আমি এই জন্য ভয় পাই না এগুলো আলোচনাগুলো করি অনেকে বলেন সোসাইটি ঠিকবে না মহারাজা তোমরা সোসাইটি চালাতে বসেছো আর পৌপাত চালিয়েছিলেন গৌরীয় মঠ বলতে লজ্জা হওয়া দরকার সোসাইটি ঠিকবে না কে বলে যে তোমাকে সোসাইটি চালাতে কি জঞ্জাল সৃষ্টি করতে গৌরীয় মঠ চালাতে পারো তো ভক্তিম ঠাকুর পহুপাতের কথা মানতেই হবে এ কথা আমাদের মহাপুরুষ সবাই বলে গেছেন যারা বলছেন এ কথা তারা ঘুরিয়ে ফিরিয়ে পৌপাতকে এবং ভক্তিম ঠাকুরকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করছেন একমাত্র আমাদের গুরুবর্গ বলেছেন বহুপাদের কথা ভক্তিম ঠাকুরের কথা কাটায় কটায় মানলে পরে তবে গৌরীয় মঠ সেখানে গৌরীয় মঠ বলে কথা থাকবে গৌরী মঠ কেন ঈদ কোনো সংস্থা নয় এটা বড় বানিয়ে দিয়েছি সৌধ আমি টাকা পয়সা এনে বেশ তোমরা এখন থাকো খাও আর মজা করো তার জন্য আমি করবো না ওই জন্য কোনো কোনো সংস্থা আমি বানাই জানি এইসব কথা শুনবার মতো ব্যক্তি অত্যন্ত দুর্লভ যদি হয় তৈরি করো নিজেকে আমরা আলোচনা প্রসঙ্গে অম্বরীশ মহারাজ এবং দুর্বাষার প্রসঙ্গ দুর্বাসা জী মহারাজের প্রসঙ্গ আমরা শোভন করেছিলাম বলা আশ্চর্যের সঙ্গে যে ভগবানের ভক্ত কীরকম অবস্থায় থাকেন তাকে আমি যদি অভিমান করে আমি ত্যাগী বলে কিছু করতে যাই দেখা গেল আমি অপরাধে পথিত হলাম কিন্তু তাই বলে কোনো সন্ন্যাসী কোনো ব্রহ্মচারী অত্যাচার করেছেন সেই বিষয়টাকে আমি ভাগবতের সঙ্গে মিলিয়ে চলবে না। ওটা তিনি নাডলি ভুল করছেন তাকে সাবধান করা সত্ত্বেও তিনি হচ্ছেন না তাকে আমি এবার বিভিন্ন অজামিল আদি প্রসঙ্গের সঙ্গে মিলিয়ে নেব হবে না এটা হবে না এটা হয় না এই জন্য বহুপাত অনেক ক্ষমা করেছেন অনেকজনকে আবার অনেকজনকে তারিও দিয়েছেন চলে যান এখান থেকে তাকে গ্রহণ করেন। জানেন একজনের সঙ্গে সমস্ত দূষিত হয়ে যাবে আমরা কালকে আলোচনা প্রসঙ্গে এইসব দেখেছিলাম ভক্তের যে গুণাবলী ভক্তের যে অবস্থা এটা বাইরের দৃষ্টিতে আমরা এই চোখ দিয়ে বিচার করতে পারবো না সাধু একটা কি অবস্থায় রয়েছেন সাধু মানে গৃহস্থ নয় তা নয় গৃহস্থ অবস্থায় সাধু হতে পারে সে কি অবস্থায় রয়েছে কে জানে বলা যায় এখানে আমরা এইসব আলোচনা করেছি মনুর বংশধর আলোচনা করতে করতে আমরা তার বংশের জন ছেলের বিভিন্ন অংশ আলোচনা করতে করতে অগ্রসর হচ্ছি সাধ্যদেব মনু আলোচনা করেছিলাম এখানে ইক্ষাকু মনির পুত্র ইক্ষাকুর পুত্র হচ্ছে এভাবে এইভাবে এখানে বলছেন ইক্ষাকু বলেন যাও যোগ্য হবে তখনকার দিনে মাংস দিয়ে যোগ্য হতে পারত এখনকার দিনে হয় না এইসব কথা মহাভারত নিষিদ্ধ আলোচনা করব যখন আসবে এক্ষুনি আলোচনা করলে অগ্রসর হবে না সেখানে তিনি জঙ্গলে গিয়ে এই সব আহরণ করতে গেছিলেন তাতে যে আমি অল্পের স্পর্শ করে যাচ্ছি মাত্র এগুলো আপনাদের বিস্তৃতভাবে আলোচনা না করলে ভুল বোঝার সম্ভাবনা বেশি আছে সেখানে সেই আহরণ করে সেই মাংস এনেছিলেন পশুর মাংস বৈশিষ্ট্য মুনি দেখে অসন্তুষ্ট হলেন রাজাকে বলেন রাজা এই মাংস দূষিত এটা চলবে না কারণ এর আগে কোন দূষিত কোনো কারণে আমি বিস্তৃতভাবে বলবো না আপনাদের বললে আপনাদের অনেক এখন এ অবস্থা রয়েছে আপনারা অনুভব করতে পারবেন না সেই সময় ইক্ষাকু। কি করলেন বলছেন ইক্ষাকু তা সেই ছেলেকে অত্যন্ত দেশ থেকে তাঁটি দিলেন চলে যাচ্ছ এখান থেকে একটা যোগ্য করু থাকে বলি যে দূষিত জিনিস নিয়ে এলি তারপরে ইক্ষাকু রাজ্য ভোগেতে অত্যন্ত বিরক্ত হয়ে পরে তিনি যোগের দ্বারা কলেবত্যাগ করেছিলেন জঙ্গলে চলে গেছিলেন সসাদের কথা আসছে পিতার মৃত্যুর পর বিক্ষু দেশে ফিরে ফিরে এলেন এবং শশাদ নামে তার নাম হয়েছিল শশাদ পরে তার পুত্র পুরনজয় তিনি ইন্দ্রকে বাহন করে লড়াই করেছিলেন ইন্দ্র আমি লড়াই করতে পারি প্রথমে লজ্জা হয়ে গেল আমি আবার বাহন আবার কি কথা শেষে বাধ্য হলেন তিনি শেষে বাধ্য হন বৃষবের রূপ ধারণ করলেন তার বিরাট এই পিছের উপর বসে पुरंजय लड़ाई कर इंद्रवाह बा, इंद्र नाम हो सूर्य वंशे मरीची कश्यप कश्यपन मनुक्य आने आने विश्वगाधी चंद्र जीवनाश्य श्रवंत बृहदायबल दृढ़ हरिया निकुम्भ बहुलश्य कृषाशन জীবনাশ্র জীবনাশ্র থেকে মানধাতা মানধাতা থেকে কুরুকু মানে কুরুকুৎস তারপরে ত্রিশ ওইজন ত্রিশদস্যু ত্রিশদস্যু তারপরে অনরণ্য আবার হরিহ্য তারপরে পারণ তারপরে ত্রিবন্ধন ইত্যাদি এইভাবে সূর্যবংশের বন্দনাটা আমি করলাম কেন এই নামটা বললেন কেন বলে প্রসঙ্গ করত বলে এই নামটা এই জন্য বললাম ভাগবত্র দিরো করে বলেছেন এই নামগুলো যে শুনবে তাতে হয়ে যাবে যার জন্য এই নামগুলো সূর্যবংশে আলোচনা করতে করতে প্রধান প্রধান আলোচনাগুলি আমি স্পর্শ করব। তা নাহলে অগ্রসর হবে না আর দশম স্কন্দ তো অপার সিন্ধু এ তো আমি তো কোনো কুলকিনারা পাবো না আমি কি আলোচনা করব। খালি এগারো স্কন্ধ বারস্কন্ধ যদি এক মাস কাল যাবত ব্যাখ্যা হয় তাতেও আমি সন্তুষ্ট হতে পারি না হয় না এত ভক্তিজগতের সূক্ষ্ম বিষয় জীবনাশ্র এখানে তার শতপত্নী ছিল তথাপি তার পুত্র আদি সন্তান কপালে না থাকলে হয় না অনেকেরই অনেক ধন্দারে সব কিছু আছে কিন্তু কিছুতেই সন্তান জন্ম হচ্ছে না এরকম হয় এগুলো পূর্বে কর্মফলে হয় সে সমস্ত পূর্বে কোনো পাপ করেছিল সেই সব কারণে হয় অপুত্র এমনি হয় না দেখবেন অনেকেরই গৃহসংসার করছেন কেন পুত্র আদি জন্মাই নাই তখনকার দিনে ঋষি মু ক্ষমতা ছিল এখনকার দিনেও অনেকে এই ভাগবতীকে কাজে লাগিয়ে এই এইসব দুষ্ট কর্ম সাধন করে বলে আগবত সপ্তাহ করে দিন একটা ভাগবত কথা বলে আমার পুত্র জন্ম হবে জীবনেও আমি কোনোদিন এইসব কর্মে আমি লিপ্ত হইনি অনেক বড় বড় আচার্যের ভূমিকায় রয়েছেন তারা শিষ্যকে দিয়ে সামনে আমি দেখেছি এসব লজ্জায় মরে গেছি তারা গুরুদেবের কোন শিক্ষাকে গ্রহণ করেন নাই খালি অর্থবিত্ত বলে বড় হয়েছি বলে প্রমাণ করছেন হিরণ্য ঘুসিবুর মতো একটা কথাও আমার তারা তাদের চরণে অনেক নিবেদন করেছি তারা শোনেন নাই জগতের লোকের কাছে আমাকে অনেক বাজে কথা শুনতে হয়েছে কেন মহারাজ এসব হচ্ছে এখানে আমি কি জবাব দেব তার এখানে ওই জন্য যুবনাশ্র কি করলেন ঋষি জঙ্গলে চলে গেলেন সেখানে ঋষিগণ্ড অরণ্যের মধ্যে বললেন রাজা আপনার চিন্তা নেই আমরা যজ্ঞ সেই ঋষিগণ জলকে করে রেখে দিয়েছেন কলসির মধ্যে সকালবেলা উঠে বা যোগ্য যাক যোগ্য যা যা করা শুরু করবেন ঋষিগণ তার যোগ্য পবিত্র হয়েছিলেন রাত্রিকালে ভগবানের প্রেরণায় কি হলো কে জানে অন্যায় ব্যতিরিক ভাবে তো ভগবানই সব করেন হ্যাঁ চোরকে বলেন চুরি করতে গৃহস্থ বলেন জেগে থাকবে চোর আসবে ভগবানের অশেষ লীলা জীবনাশ্র রাত্রিবেলা এত তৃষ্ণাত্ত হয়ে গেলেন সামনে কোন জল নেই জঙ্গলের মধ্যে গেছেন শেষে কি হলো কলসির মধ্যে থেকে জল বুঝছে সেই কলসিকে তুলে ঢক ঢগ করে সব পেয়ে নিয়েছেন সকালবেলা উঠে ঋষিরা কলসি গিয়ে দেখেন কলসি খালি বলে কি হলো কলসি বলে জীবনাশ্র বলছে আমি পেয়েছি বলি সব বনাস করেছে এত মন্তব্য তো ছিল जल तो अपन रानी के खबर कहना तो सन्तान पेटे सन्द्र देखा संगे पेट के फिर फिर से सन्तान के बार करा हलोली हम से मारा गलना भगवान इच्छा से राजा एरम भाव कुी भेद करनय उत्पन्न हल আর কোনো মতে ভগব ইচ্ছায় তিনি মরলেন না কোনো মতে রক্ষিত ঔষধ পত্র দিয়ে ঋষিরা জানা ছিল তাকে রক্ষা করলেন কিন্তু হলে কি হয়। তারপরে তার এই যে শিশু জন্ম হলো তার নাম হলো মান কেন মা তো নেই মানধাতা ধাতা মা নেই মা শিশু কি খাবে তখন ইন্দ্র মহারাজ বললেন ঠিক আছে আমি একে বৃদ্ধাঙ্গুলি দিচ্ছি এটাই খাক অমৃত অমৃত বেরবে। সেখান থেকে এইভাবে শিশুকে রক্ষা করলেন তাই জন্য তার নাম হলো মানধাতা মানধাতা বিষ্ণুর তেজেতে একাকি কথাটা প্রত্যেকটা শব্দ খেয়াল করতে হবে যে কথাগুলো আমি কুকুরের মতো চিৎকার করে বলি কেন আমি গুরু বিষ্ণবের কুকুর এই আমার পরিচয় এখানে বলছেন বিষ্ণু তেজে একাকি সত্য দ্বীপ শাসন করেন এই আগে খেয়াল করতে হবে বিষ্ণু তেজেতে তার মানে বিষ্ণু ভক্তি তার এমন ছিল যে বিষ্ণু তেজের দ্বারা তিনি সপ্ত দ্বীপের অধিপতি হয়ে সবাইকে শাসন করতে পেরেছিলেন এখন আমরা এত ঢোড়া সাপ হয়ে গেছি একটা ঘরে একটা ছেলে একটা মেয়ে একটা স্ত্রী ছোট্ট একটা ফ্ল্যাট সেখানে কথা শোনে না স্ত্রী চলে যাচ্ছে অন্য পুরুষের সঙ্গে মেয়ে চলে যাচ্ছে অন্য একটা নোংরাম করতে ছেলে চলে যাচ্ছে অন্যদিকে প্রত্যেকেই একটা ঘরে রয়েছে। কিন্তু সব আইসোলেটেড আলাদা আলাদা দ্বীপে থাকেন কারোর সঙ্গে কারোর প্রীতি ভালোবাসা নাই কারণ তাদের চরিত্রটাই ওরকম তাই জন্য তাদের কপালে আমরা ছোটবেলা থেকে দেখেছি পরিবার কোথায় কোথায় অন্যায় করেছি এখনো বিষয় তুমি আমি এই হতো হতে এখন এইসব আইসোলেটেড হয়ে মানুষ এখন এমন পশুর মতো হয়ে গেছে যে যখন মানুষের সেই হৃদয় যে বিস্তৃত হৃদয় একটা একান্নবর্তী পরিবারে থাকলে তার হৃদয় কত বড় হয় একটা কিছু খেতে গেলে যেটা কাকার ছেলে রয়েছে ও বাচ্চা আমি খাচ্ছি তাকে দিতে হবে এই করে হৃদয়টা যে কত বড় হয় সেটা আপনারা এখন আমি ব্যাখ্যা করে কি বলবো আমরা ঝুলন করেছি দোল খেলেছি ছোটোবেলা এইসব ভাবনাগুলো আসতো তাতে কি হতো আপনারা মনে করতে পারবেন আমার ছেলে তো অনেক বুদ্ধিমান এইসব পাস পাস করেছেন আপনার কী লাভ হয়েছে হ্যাঁ আমার হয়তো আপনাদের মতো ডিগ্রি নাই হতে পারে আবার থাকতেও পারে কিন্তু আমার যা লাভ হয়েছে সেটা আজ আমি বুঝি ছোটোবেলায় মায়েরা আমাদের রামায়ণের কথা বলতেন কথা বলে ঘুম পাড়াতেন এতে কী লাভ হয়েছে এটা জড় সমাজের যে দুর্গন্ধ দূষিত বুদ্ধি বুদ্ধিসম্পন্ন ব্যক্তি দেখ কে নট রিয়ালাইজ তারা অনুভব করতে পারবে না তাতে কত এক্সপেনশন হয় হৃদয়ের কত প্রকাশ হয় এই কথাটা পারে না এগুলো তারা বুঝতে পারে না একটা বাচ্চা সে যখন ঝুলন করবে সে যখন দোল তার যে আগে যে তার দর্শনগুলো আছে বিচার করে সেগুলো যে কত পরিস্ফুটন করে ছোটবেলায় বুঝতাম না কিভাবে স্কুল থেকে বেরোবার সময় গল্প করছি দাদার সঙ্গে আজকে ওই নৃসিংহদেবকে দেখে এসছিলাম কুমার টুলিতে সেইটা আনতে হবে ঝুলনে খুব ভালো হবে নৃসিংহদেবকে নিয়ে এলাম এ অন্তম আলী অপূর্ব তখনকার দিনে কত সস্তা ছিল ছোট্ট পুতুল মানে দেখবার মতো ইয়ে মানে এখন যদি কেউ থাকে তাকিয়ে থাকবে তখন এসব কারিগর ছিল তাহলে ওই যে নৃসিংহকে এসে ঝুলনে বসিয়েছিলাম নিশ্চয়ই বীথা হয় নাই বিথা হয় নাই ওগুলো হয় না ছোটবেলায় দিদিমার সঙ্গে গৌরিয়া মঠ দেখি যেয়ে দেয় গৌরীয় মঠ এখানে বিগ্রহ এগুলো কখনো বিথা যায় না হয়তো জ্ঞান ছিল না কিন্তু আমার এইগুলো বলার বক্তব্য হলো। আপনারা আপনাদের সেই সংসারে ছোট ছোট যে প্রজন্ম যারা আসছেন তাদেরকে সেইভাবে ট্রেন আপ করুন সেগুল তাদেরকে পার্শবিক বৃত্তি শিক্ষা দেবেন না এতে তারা নিচে চলে যাবে শুধু এডুকেশন মাত্র কিছু লাভ কিচ্ছু হবে না ও এডুকেশনে তারা কিচ্ছু লাভ করতে পারবে না লাস্টে কখনো ফার্স্ট এডেড হয়ে গলায় দড়ি দিচ্ছে বিষ খাচ্ছে একটা বাচ্চা তাকে মা বকতেই পারে পরীক্ষায় রেজাল্ট কেন ভালো হলো একটা বাচ্চাকে মা তো বকতেই পারে কেন তো রেজাল্ট ভালো হলো না তাই বলেছে গলায় দৌড়ি দেবে এটা কোনো কথা হলো তাহলে কি ধরনের অবস্থায় গেছে এরা খালি বকেছে তুই কেন পরীক্ষা রেজাল্ট খারাপ হল ব্যাস সঙ্গে সঙ্গে গিয়ে গলায় দড়ি দিয়ে দিল বলো এই কি সমাজের অবস্থা কেউ কাকে কিছু বলতে পারবে না ব্রহ্মচারীদের কিছু বলা যাবে না আমি কে বলছে কোন আচার্য বলছেন ব্রহ্মচারীদের বলা যাবে না তার কোনো অধিকার নেই আচার্যের ভূমিকায় থাকা ব্রহ্মচারী বলা যাবে না তাহলে কি তৈরি হবে কিছু কুকুর কুকুরবেলাল তৈরি হবে মানুষ তৈরি হবে অন্তত মানুষ হোক সাধুর সংখ্যা যদি কম হয় कम हो साधु गुरुवर्गने माना राजा विष्णु ते, के शासन सबा मेने मान धातार अने चरित्र अनेक सुंदर और मानधा पंचाश जन कन्या मान दुत्र मध्य বলছেন পুরু কুৎস অম্বরিশ এই অম্বরীশ ওই অম্বরীশ নয় আর মুগুন্ধ যার কথা আপনারা শুনবেন কিন্তু এই যে অম্বরীশ এটা ওই অম্বরীশ নয় যেটা নাভাক নন্দন নভাক ও নয় নভা নয় নাভাক নন্দন যে এ অম্বরীশ নয় অম্বরীশের পুত্র যুবনাশ যুবনাশের পুত্র হরতি মানে হারিতি হারিতি হরতী না হারিতি মানদাতার পঞ্চাশ জন কন্যা ছিল আজকে এই প্রসঙ্গগুলো কেন আমি তুললাম সব সময় রেলিভেন্সি আছে সমস্ত মেলানো আছে তাসের মতো বন্দনা করে বসু ভগবান তাসের মতো মিলিয়ে দেন এখন এই কথা বলতে হবে তাহলে হবে না কেন সৌহরি প্রসঙ্গ আজকেই এসে গেল আজকে এই কঠোর কথাগুলো দিয়ে শুরু করেছিলাম সৌহরী মুনি দিব্য ষাট হাজার বছর তপস্যা করেছিলেন সৌভর ঋষি তপস্যাকালীন অবস্থায় জলেতে মাছের মৈথুন দেখেছিলেন জলের মধ্যে যমুনার জলে দেখার পরে নিজে সংসার জাগল তারও পেছনে কারণ আছে তার কারণ সৌহরি গরুর ভগবানের চরণে অপরাধ করেছিলেন গরুরকে কে বলছেন যমুনার থেকে মাছ মাছ মাছ খাবে না মাছ তখন করলেই পাখা ছিঁড়ে পড়ে যাবে তোমার এই অপরাধ হয়েছিল তার অনেক কথা সব কথা এখন এই সৌভরী ঋষি ভজন করাকালীন অবস্থায় তার কি হলো কাম জাগলো। ওই জন্য গুরু বৈষ্ণব ভগবানের সঙ্গে থাকাকালীন অবস্থায় যারা বলেন মহারাজ এরা আপনার সঙ্গে রয়েছে আমি ভাগবত সুয়ে সামনে বসে এরা কেউ আমার সঙ্গে নেই যে ব্যক্তি আমার সঙ্গে থাকবে তাকে গ্যারেন্টি দিয়ে আমি বলবো তার সমস্ত কিছু চলে যাবে কেউ আমার সঙ্গে বাস্তবিক থাকে না তার জন্য এদের সংসার জাগে তা সংসার করার কোনো প্রশ্ন আসে না তারা যেভাবে রয়েছে আবার বলবার সময় বলে বলবার সময় বলে মহারাজ আপনার সঙ্গে থাকলে কোনোরকম মায়া স্পর্শের কোনো সম্ভাবনা নেই তাহলে কেন মায়া স্পর্শ করল ওরাই বলে আপনার সঙ্গে থাকা মায়া স্পর্শ করে এরা অ্যাবসার পারে না এরকম গ্যারেন্টি দিয়ে বল আর তাহলে তোকে কেন মায়া স্পর্শ করলো নিশ্চয়ই তুই সঙ্গে নেই তার ধরলো কেন মায়া